সসালামুক রহমতুলবরক রহিম আলহামদুলিল রবিলামমিন ও সলাতু ওসসালামল সঈদুলমুরসলীন নবীনা মোহামদলা ওসহব আমাদ ফিলজিম বিসম রহমান সম্মানিত ভাতৃ মণ্ডলী আল্লাহ ফখরমিনাজুল হুফি নবীলসাল আজকে তফসির সুর হবে সুরা তহা থেকে মোহানাল ইরশাদ করছেন তহা এই অক্ষর দুটি ত এবং হা এগুলি হচ্ছে ঐসব সব অক্ষরের অন্তর্ভুক্ত যেগুলিকে বিচ্ছিন্ন অক্ষর বলা হয়েছে হুরুফে মোকাত্তাঁথ বিচ্ছিন্ন অক্ষর যেগুলি কোরআনের বিভিন্ন সুরার শুরুতে এসেছে এসব অক্ষরের উদ্দেশ্য আল্লাহ আল্লাপাকই বেশি জানেন আল্লাহ আলম বে মোর আল্লাহ পাক এইসব বিচ্ছিন্ন অক্ষরের উদ্দেশ্য বেশি জানেন মহান আল্লাহ ইরশাদ করেছেন কোরআন করিম সম্পর্কে মা আনজালনা আলাই কাল কোরআন আলে তাসকাহ হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি তোমার ওপর কোরআন নাজেল করিনি এই উদ্দেশ্যে যে লেতাস তুমি কষ্টে পড়ে যাবে কোরআন নাজেল করে তোমাকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয় শাকে আই আসকা মানে কষ্ট দেওয়া হয় কলেশো হয় আর শাকে আসকা মানে হয় বদনসীব হয়ে যাওয়া হতভাগা হওয়া তো কোরআনে করিম দিয়ে তোমাকে হতো ভাগা করিনি বরং কোরআনে করিম দিয়ে তোমাকে ভাগ্যবান করেছি কোরআনে করিম যারা বিশ্বাস করবে এবং যারা জীবনে তার বাস্তবায়ন করবে তাদেরকে ভাগ্যবান করবো নবী করিম সাল্লাহিসাল্লামের একটি হাদিস রয়েছে যা শহীদ মুসলিমে রয়েছে ইন্ড আল্লাহ ইয়ারফা বেহাজাল কিতাব আকুয় মান নিশ্চয়ই আল্লাহ পাক এই কিতাব দ্বারা বহু জাতিকে ওপরে উঠিয়েছেন সম্মানিত করেছে। যারা এই কিতাব বিশ্বাস করেছে আল্লাহ প্রদত্ত আল্লাহ পাকের বাণী যারা এর বিধিবিধান বিশ্বাস করেছে এবং এর বাস্তবায়ন করেছে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন ওয়াজাও বেহি আহারিন এবং বহু জাতিকে আল্লাহ পাক এর দ্বারা অপদস্ত করেছেন যারা এই কিতাবকে অস্বীকার করেছে এই কিতাবের বাস্তবায়ন করেনি এই মোতাবেক জীবন গড়েনি তো আল্লাহ পাক তাই বলেছেন যে কোরআন হে নবী তোমার ওপর নাজেল করে তোমাকে ভাগ্যবান করেছি তোমাকে হতভাগে করিনি আলে তসকার অর্থ হয় কষ্ট দেওয়া তোমাকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নাই নবী কারিম সাল্লা সাল্লামের ওপর কোরআনে কারিম নাজেল হয়তো দিনের দাওয়াত দিতেন কোরআনের দিকে আহ্বান করতেন যখন লোকেরা বিশ্বাস করত না ইসলাম গ্রহণ করত না তখন তিনি অত্যন্ত পরিশান হয়ে যেতেন মনে হচ্ছে নিজের প্রাণকে নিজে ধ্বংস করে ফেলবেন মরে যাবেন লা আল্লাহ কে বাকে আল্লাহ ফসরাই কাহাফে আরও একটি আয়ত রয়েছে হেন মনে হচ্ছে যে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে ইনু বেহাজ আল হাদিস যদি এই বাণীর প্রতি তারা ইমান না নিয়ে আসে বিশ্বাস করুক আর না করুক তোমার কর্ম হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া আর বিশ্বাস করা মেনে নেওয়া কর্ম করা তাদের কাজ যদি তারা না করে তাহলে তাতে তোমার কোনো যায় আসে না তোমাকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয় যে তুমি কষ্টে পড়ে যাবে ইতালাই একসা তবে কোরআন হচ্ছে উপদেশ ওই সব ব্যক্তিদের জন্য বিশেষ করে যারা ভয় করে কোরআন প্রত্যেকের জন্য উপদেশ কিন্তু এই উপদেশ থেকে উপকৃত হবে একমাত্র ওরা যাদের অন্তরে ভয়ভীতি আছে যারা আল্লাপাকের ভয় করে আল্লাহ পাকের যে সব কথা রয়েছে সব কথা বিশ্বাস করে ভয় করে এবং ভয় করে চলে এজন্য সতর্ক চলে আপনি কোনো রাস্তায় যদি চলেন আর যদি চিন্তাশীল হয়ে চলেন যে কোথায় পা রাখতে হবে কোথায় রাখতে হবে না দেখে শুনে চলেন তাহলে আপনি সতর্ক চলছেন ভয়ে আর যদি আপনি বেপরও চলেন রাস্তা উঁচু আছে নিচু আছে কোথাও গিয়ে আমি আমার পদস্খলন তো ঘটবে না আমি ক্ষতিগ্রস্ত তো হবে না এইসব পরও না করে চলেন তাহলে আপনি জ্ঞানী মানুষ নিশ্চয় নন তো এতে ওই সব ব্যক্তিদের জন্য উপদেশ রয়েছে যারা ভয় করে কারণ এই উপদেশ থেকে তারাই উপকৃত হবে যেমন আল্লাহ বলেছেন হুদাল্ল মু কোরআনে করিমের দিক নির্দেশনা রয়েছে হেদায়ত রয়েছে আল্লাহ ভিরুদের জন্য যারা আল্লাহ ভয় করে দিক নির্দেশনা হেদায়ত সবার জন্য রয়েছে সবাইকে রাস্তা দেখায় কোরআনে করিম কিন্তু অন্যরা উপকৃত হয় না পক্ষান্তরে যারা সংযত পাপ মুক্ত মুতাকি পরহেজগার আল্লাহ ভিরু তারা সতর্ক হয় এবং তার দ্বারা উপকৃত হয় এই জন্য হুদাল্লিল বলা হয়েছে ওই রকমই এখানেও তাই বলা হয়েছে তানজিল ইম্মান খালাকাল আর্দা ওয়াসামাওয়াতিল ওলা এই কিতাব নাজেল করা হয়েছে সেই সত্তার পক্ষ থেকে মিম্মন খালাক আসামা ওয়াতি আল আজ যিনি আল্লাহ জমিন এবং উচ্চ আসমান সমূহকে সৃষ্টি করেছেন যিনি জমিন এবং সু উচ্চ আসমান সমূহকে সৃষ্টি করেছেন আর রহমান আলাল আল্লা আরশিস্তা দয়াবান আল্লাহ আরশের ওপর সমুন্নত রয়েছেন এই আয়াত স্পষ্ট আল্লাহ পাক রবুল্লা আলমিনের সত্তার ক্ষেত্রে যে আল্লাহ পাক তার আরসের ওপর সমুন্নত রয়েছেন পক্ষান্তরে আজকে এই ভ্রান্ত মতবাদ এক শ্রেণীর মানুষদের মধ্যে ঢুকে পড়েছে আল্লাহ সর্বত্র বিরাজমান সব কিছুতে বিরাজমান আল্লাহ সবকিছুতে আর সর্বস্থানে এই আকিদা ইসলামিক আকিদা নয় এই বিশ্বাস কোরআন সন্ন্যার বিশ্বাস নয় কোরআন সন্ন্যার পরিপন্থী বিশ্বাস এবং তাদের বেশ কিছু আয়াত বুঝতে গিয়ে সংশয় হয়েছে যেমন আল্লাহ পাক নিকটবর্তী ফাইনিকারিব নিকটবর্তী মানে সর্বত্র এটা তো বোঝাই না ওহ আহ মা কুন্তুম তোমরা যেখানে থাকো সেখানেই পাক রয়েছেন এদিকে এক রকমের আয়াত এই অর্থের একাধিক আয়াত রয়েছে আর বহু আয়াত রয়েছে যেসব আয়াতে আল্লাপাক বলেছেন যেমন এই আয়াত ছাড়া আল্লাহ হল্লে যে খালাক আসামাওয়াতে আলার ফিসিতা তাইয়াম আল্লাহ সেই সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন খালাক আসসামাওয়াতেও আলার আসমান এবং পৃথিবী সৃষ্টি করেছেন ফিস ই্তা তাই ছয় দিনে সুমাস্তাওয়া আল্লা আর্স অতপর তিনি আরসের ওপর সমুন্নত হয়েছেন তো তাহলে কি কোরআনে কারিমে বৈপরীত্য আছে দ্বন্দ্ব আছে কখনো দ্বন্দ্ব নেই তাহলে এই ক্ষেত্রে সমন্বয়ের প্রয়োজন রয়েছে যারা সঠিক সমন্বয় করতে পেরেছে আর সমন্বয় আপনার খেয়াল খুশি করলে হবে না সাল্লাহ আলিয়া তার সাহাবাই কেরাম তাদের বিশ্বাস কী ছিল তাদের আকিদা কী ছিল এটা দেখার বিষয় রয়েছে আল্লাহর আরো এরসাদ করেছে আমিন তো মানফিস সময়ে তোমরা কি নির্ভীক সেই সত্তা সম্পর্কে যিনি মনফিস আকাশে রয়েছেন আকাশের ওপরে রয়েছেন তাহলে আল্লাপাক রব্যাল সৃষ্টির মধে একাকার হয়ে নন আল্লাপাকের জাত আল্লাপাকের সত্তা আসমানের ওপর সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আর সেপর সমুন্নত রয়েছেন পক্ষান্তরে যে রয়েছে আল্লাহ তোমাদের সাথে রয়েছেন তোমাদের নিকটে রয়েছেন এসবের দুটি অর্থ একটা হচ্ছে আল্লাপাক সকল সৃষ্টির সাথে রয়েছেন তার জ্ঞানের দিক থেকে অর্থাৎ সকল সৃষ্টি সম্পর্কে তিনি সম্যজ্ঞান রাখেন আল্লাহাক রব্বুল্লাহম সকল সৃষ্টি সাথে রয়েছেন তার কুদরত ক্ষমতার দিক থেকে সকল সৃষ্টি আল্লাহ পাকের কুদরত্বের আয়ত্তে রয়েছে তার বাইরে যেতে পারে না আল্লাহ ফাক রব্বুল্লাহ পরিবেষ্টনের দিক থেকে সকল সৃষ্টি সাথে রয়েছেন কোনো সৃষ্টি আল্লাহ পাক্যের পরিবেষ্টনের বাইরে পালাতে পারে না এটা হচ্ছে সবার ক্ষেত্রে আর একটা হচ্ছে বিশেষভাবে সাথে থাকা আল্লাহ হচ্ছে ইন্না মাহ সবেরিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন তার মানে কি যে অধৈর্যদের সাথে আল্লাহ নেই হ্যাঁ এটা অন্য অর্থে ব্যবহার হয়েছে এটা হচ্ছে বিশেষ আল্লাপাকের সাথে থাকা সেটা হচ্ছে আগের যে অর্থগুলি বললাম সেগুলি তো আছেই তার সাথে সাথে তৌফিকের দিক থেকে আল্লাপাক তৌফিক দিয়ে থাকেন আল্লাপাক ক্ষমতা প্রদান করে থাকেন ধৈর্যশীলদেরকে আল্লাপাকের সাহায্যের দিক থেকে আল্লাপাক ধৈর্যশীলদেরকে সৎকর্মশীলদেরকে সাহায্য করেন আল্লাপাক হেফাজতের সুরক্ষার দিক থেকে আল্লাপাক তাদের হেফাজত করে থাকেন তাদের রক্ষণাবেক্ষণ করে থাকেন আল্লাপাক বিশেষ রাহমত করে থাকেন তার এসব অর্থের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সৃষ্টির সাথে রয়েছেন আগের যে অর্থটা বললাম আর বিশেষ বিশেষ বান্দা সৎকর্মশীল লোকদের সাথে ধৈর্যশীলদের সাথে আম্বা রসুলগণের সাথে আম্বা রসুলগণের বিশেষ অনুসারী যারা ভালো অনুসারী তাদের সাথে রয়েছেন আল্লাহাক বিশেষ এই অর্থে যে অর্থ বললাম সাহায্যের দিক থেকে হেফাজতের দিক থেকে রক্ষণাবেক্ষণের দিক থেকে তৌফিকের দিক থেকে তাহলে কোরআন কেরিমে কোন রকমের দ্বন্দ্ব নেই আল্লাহ পাক রব্বুল আলমিনের জাতে পাক আরো সে ওপর সমুন্নত এটাই হচ্ছে আহলিসতল জামাতের আকি দেয়া আর যারা বলবে আল্লাহ সর্বতর বিরাজমান তারা কুফুরি কথা বলবে মহান আল্লাহর সাদছে আল্লাহ মাহফিস ও মাফিল আর্ধ তিনি আল্লাহ মালিক ওই সমস্ত কিছুর যা আসমান সমূহে রয়েছে ওমাফিল আর যা পৃথিবীতে রয়েছে ওমাবাইন আহম আর যা কিছু এর মাঝে রয়েছে অমা তাহতারা আর যা কিছু রয়েছে ভূগর্ভে তাহতাস্তারা মাটির নিচে রয়েছে ভূগর্ভে রয়েছে আল্লাহ ফাকর্ব আলমিন আয়ত নম্বর সাত এর সাদ করেছেন ওয়াইন্হার বি কৌলি ফাইন আলমা হে নবী তুমি যদি কোনো কথা উচ্চ কণ্ঠে বলো ওয়াইন্া জাহার বিল কৌল উচ্চ স্বরে কোনো কথা বলো আল্লাহাক সরাসরি সম্বোধন করেছেন রাসুরুল্লা সাহা সাল্লামকে এবং পরোক্ষভাবে সকলকে সম্বোধন রয়েছে যে কোনো মানুষ যদি উচ্চ স্বরে কোনো কথা বলে তাহলে জেনে রাখা আবশ্যক যে আল্লাহ পাক সব কথাই জানেন এবং শোনেন ফাইন হইয়া আল্লাহ মুসির নিশ্চয়ই আল্লাহ পাক গোপনীয় কথা গুপ্ত কথাও জানেন এখানে আমাদের অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের এই আমল কবুল করেন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 चौचिर धुआव दिखे मारियम ऐले जाले कपाल মানে মানুষ নেশাদার দ্রব্য পান করবে নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার হত্যা করবে এ অনেক লক্ষণ জানার জন্য দেখুন শেখ আব্দুর রাজ্জা সাথে কিয়ামতের আলাম আজ রাত 10:30 টাে পুনর সম্প্রচার সকাল 9:00 এ বাংলাদেশে বিএসডিবি বাংলাে কোথা থেকে কার মাধ্যমে ওহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তুমি তাই বলে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই দিন ব্যবহার করেন সেই দিন ব্যবহার করতে হয় কান দরা হাফিজ এব বিন হুসেন শাহিদুল্লাহ খান মদনী রাজাক বিন ইউসুফ ডক্টর আবু পাক মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান বাংলায় সম্মানিত মাতৃমণ্ডলী আল্লাহ ফাকরুল আলমিন সুরা তহার আয় নম্বর সাত এরশাদ করেছেন ওয়াইন্হার বি কৌলসির আফফা হেনবি তুমি যদি কোন কথা উচ্চকণ্ঠে বলো ওয়াইন্হার বিল কৌল উচ্চ স্বরে কোন কথা বলো আল্লাহ সরাসরি সম্বোধন করেছেন রাসুর সাল্লামকে এবং পরোক্ষভাবে সকলকে সম্বোধন রয়েছে যে যে কোনো মানুষ যদি উচ্চ স্বরে কোনো কথা বলে তাহলে জেনে রাখা আবশ্যক যে আল্লাপাক সব কথাই জানেন এবং শোনেন ফাইন হইয়া আল্লা মুসিরা আল্লাহ পাক গোপনীয় কথা গুপ্ত কথাও জানেন ও আখফা এবং গোপন গুপ্ত কথার চাইতে অধিক গুপ্ত কথাও জানেন আপনি গোপনে মনে মনে কথা বললেন আর একটা কথা আরও গোপনে আপনি শুধু মনে আপনার সেটা খেয়ালে আসলো মনে তার উদ্রেক হল আল্লাপাক সব কিছুই জানেন কেউ কেউ অর্থ করেছেন যে ফাইন ফাইন্না হয়ে আলমসিরা পাক গুপ্ত কথা জানেন আর প্রকাশ্য তো জানেনি ও আখফা এবং তিনি আল্লাহ পাক গোপনে রেখেছেন লুকিয়ে রেখেছেন ভবিষ্যতের বিষয় আপনার ভাগ্যের বিষয় ভবিষ্যতে যা হবে আপনার বা অন্যের পৃথিবীতে যা ঘটবে এগুলি কেউ জানেন না পাক এগুলিকে লুকিয়ে রেখেছেন গোপনে রেখেছেন আল্লাহ ইল্লাহু আসমাউল হোসনা আল্লাহ আল্লাহ সেই সত্তা যার ছাড়া কোন সত্য মাবুদ নেই আরব মুশ্রেকেরা আল্লাহ পাককে সৃষ্টিকর্তা মানত রেজিক দাতা মানত আল্লাহ পাকের নিয়ন্ত্রণকে কে আল্লাহ পাকের রবু বিয়াত প্রভুত্বের ক্ষেত্রে তারা একত্র বিশ্বাসী ছিল কিন্তু এবাদত বন্দীর ক্ষেত্রে আল্লাপাকের হক দেওয়ার ক্ষেত্রে তাদের নিজেদের আমলের ক্ষেত্রে তারা করত। বা তারা করত। করতিদে আল্লাহ পাক বলছেন যেমন আল্লাপাকর্তা অন্য আল্লাহ পাক এই বিষয়গুলি কাফেরদেরকে জিজ্ঞাসা করতে বলেছেন এবং তারা স্বীকার করতো তা যেমন আল্লাহ পাক রিজিকদাতা সৃষ্টিকর্তা হায়াত মতের মালিক তেমনই আল্লাপাক সমস্ত এবাদত বন্দীর অধিকারী একমাত্র তার জন্য সমস্ত এবাদতকে সুনির্দিষ্ট করবে লাউুল আসমাউল হোসনা তার সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে নবী কার্লা আল্লাহ সাল্লামের সহ্ন ইল্লাহিসা ইসমান মিয়াতন ইহেদা আল্লাহ পাকের নিরানব্বইটি নাম রয়েছে একসতে এক কম ৯৯টি নাম রয়েছে মান আহস আহা এগুলিকে যারা মুখস্ত করবে যারা গণনা করবে যারা এর অর্থ বুঝবে আহসা মানে শুধু পড়ে নেওয়া নয় অর্থ বুঝলো না শুধু পড়ে নিল এটা নয় দেখালাল জান্ তারা জান্নাতে যাবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই নামগুলি পড়ে তার অর্থ বুঝে তার বাস্তবায়ন করা এটা হচ্ছে আসল বিষয় আল্লাহপাক দয়াবান সুতরাং দয়ার আশা রাখবেন দয়ার যাত্রা করবেন আল্লাপাকের কাছে আল্লাপাক গফুর মার্জনা কারারী সুতরাং আল্লাপাকের কাছে মার্জনা কামনা করবেন আল্লাপাক উত্থান পতনের মালিক সুতরাং সব কিছু আল্লাপাকের কাছে চাইবেন হায়াত মতের মালিক সুতরাং আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কাছে আপনার আপনার আপনজনের হায়াত চাইবেন আপনি অনিষ্ট থেকে হেফাজত চাইবেন ওয়াহ আতাসা হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার কাছে মুসা আলি সালামের কাহিনী কি পৌঁছেছে তুমি কি মুসা আলি সাল্লামের ঘটনা জানো ইনআ তারপরে মুসা আলি সালামের জীবনের অনেক ঘটনাই রয়েছে কোরআনে ক্যারিমে ইউসুফ আলী সালামের কথা একটি সুরাই বিস্তারিত আল্লাহ বর্ণনা করেছেন আর মুসা আলি সালামের কথা বহু সুরাই আল্লাহ ফখরবুল আলমিন ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন এবং তার বিভিন্ন দিককে তুলে ধরেছেন কারণ এগুলিতে বহু উপদেশ রয়েছে মানব জাতির জন্য মহান আল্লাহ এর সাদ করছেন মুসা আলি সাল্লামের জীবনের কিছু ঘটনা সম্পর্কে ইজরা আনারান আন স্মরণ করো যখন তিনি আগুন দেখলেন আসছিলেন মাদিয়ান থেকে যেখানে শ্বশুর বাড়ি ছিল বিবাহসাদী সেখানে হলো তার লম্বা ঘটনা রয়েছে সেখান থেকে কয়েক বছর কাটিয়ে যখন ফিরে আসছে নিজের পরিবার স্ত্রীকে নিয়ে কোন কোন তাফসির কারো বলছেন তার সাথে খাদেমও ছিল নিয়ে ফিরে আসছিলেন তখন সেই সময় কোন কোন তাফসির কারণ বলছেন যে ঠান্ডা লেগেছিল শীতের সময় আর কেউ কেউ লিখেছেন যে সেই সময় তার স্ত্রীর গর্ভবতী অবস্থায় ছিল আর প্রসব বেদনা শুরু হয়েছে এই অবস্থা ছিল যেই সময় আগুনের প্রয়োজন পড়েছিল তখন ফাঁকা আলী আহলেহি মুসা আলি সালাম নিজ পরিবারকে বললেন ওম কসু তোমরা এখানে থামো অবস্থান করো এমনি আনাস্ত নার আমি একটি আগুন দেখেছি এক জায়গায় আগুন দেখতে পাচ্ছি রাতের অন্ধকার দূরে একটু আগুন দেখতে পাচ্ছি লাভাস হতে পারে সেখান থেকে তোমাদের জন্য আগুনের একটা আঙ্গার নিয়ে আসবো জ্বলন্ত আগুন নিয়ে আসবো যার প্রয়োজন আমাদের রয়েছে আউ আজে দু নারে হোদা অথবা আগুন কোথায় পাওয়া যাবে তার দিক নির্দেশনা সেখানে গেলে একটু আলো দেখছি লোকজন নিশ্চয় হবে তাহলে সেখানে গেলে খোঁজ পাবো যে কোথায় আগুন পেতে পারি যখন সেখানে তখন ডাক দেওয়া হলাম আল্লাপাক নিশ্চয় আমি তোমার প্রতিপালক প্রতিপালক আল্লাপাক রব্বুল আলমের ডাক আসল সেখান থেকে এখান থেকে যারা মুসরে যারা আগুনের পূজারি। যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে থাকে তারা আগুনের পূজার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছার চেষ্টা করলো যেমন অগ্নিপুজক মজুস আগুন দেখলেন মুসা আলহিসালাম আর সেখান থেকে আওয়াজ আসল্লা কিভাবে শৈতান বিভ্রান্ত করল এক শ্রেণীর মানুষকে অথচ আল্লাহ আল্লাপাক রব্বুল্লা আলমিনের জাত সব সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বললেন যে ইন্নি আনারব্য আমি তোমার প্রতিপাল ফাখলা না আলে সুতরাং তোমার দুটো জুতো খুলে ফেলা ইন না তুয়া মুশ্চয়ই তুমি এমন এক উপত্যকায় পৌঁছেছ যেটা হচ্ছে তুয়া নামক পবিত্র স্থান তুয়া নামক পবিত্র উপত্যকায় তুমি পৌঁছেছ সুতরাং এখানে জুতো খুলে ফেলো তোমার জুতো খুলতে বলা হয়েছে মুসা আলিসাল্লামকে কেউ কেউ বলেছে যে সেই জুতো ছিল গাধার চামড়ার আর সেটা পাকানো ছিল না কিন্তু এ কথা কোনো বলিষ্ঠ কথা নয় বরং জুতো এই জন্য খুলতে বলেছেন যে সেটা ছিল পবিত্র স্থান এবং আল্লা রব্বুল আলমিনের সাথে সাক্ষাতে বা আল্লাপাক রব্বুল আলমী দেখেছেন কথা বলছেন কথা বলতে যাচ্ছেন সুতরাং আল্লাপাক হুকুম করলেন যে এখানে ভদ্রতা হচ্ছে যে তুমি জুতা খুলে এসো এ পবিত্র স্থানের মর্যাদা এবং সেখানে নিজের ভদ্রতা রক্ষা করা এই জন্য তারপরে নবী কারিম সাল্লা সাল্লামের হাদিস রয়েছে যে ইয়াহুদিরা তাদের সলাতের অবস্থায় নামাজের অবস্থায় জুতো পরে না তোমরা হে আমার উন্মতের লোকেরা তোমরা জুতো পড়বে তাহলে তাদের বিরোধিতা হবে এজন্য কখনো যে সব জায়গায় জুতো পরে সলাৎ আদায় করা যেতে পারে নামাজ পড়া যেতে পারে সেখানে জুতো পরে নামাজ আদায় করা এই ধরনের বেশ কিছু হাদিস রয়েছে তার দ্বারা প্রমাণিত এই জুতো নিয়ম সমাজে অনেক সময় বাড়াবাড়ি হয়ে থাকে একদল মসজিদের মধ্যে জুতো পড়তে চায় যেটা বাড়াবাড়ি আরেক দল নামাজে জুতা পরতেই দিবে না এটাও বাড়াবাড়ি তা বাড়াবাড়ি দুই দিক থেকে রয়েছে জুতো পরে নামাজ পড়া যায় আপনি খোলা মাঠে কোথাও নামাজ পড়ছেন অথবা কাসা মাটিতে এমন জায়গায় জুতো পরিষ্কার হয়ে আছে আর সেখানে এমন কোনো কার্পেট নেই যেখানে ময়লা আবর্জনা হয়ে যাবে তাহলে জুতো পরে নামাজ পড়ে নেন কোনো অসুবিধা নেই এক শ্রেণীর মূর্খ মানুষেরা জানাজান নামাজে জুতোটা খুলবে আর জুতোর উপর পা দিয়ে নামাজ পড়ছে পার্থক্যটা কোথায় থাকলো জুতার ওপর পা রেখে নামাজ পড়ছেন আর জুতা তো শুধু খুলছেন বা জুতোটা খুলে সামনে রেখে দিলেন কেন জানা জানো জুতো পরে পড়া যাবে না যাতে করে ইহুদিদের বিরোধিত হয়ে যায় যেমন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ ফখরবুল আলমিন তারপরে এরশাদ করছেন ওয়া আনাখা হে মোসা আমি তোমাকে মনোনীত করেছি বাছাই করেছি সুতরাং যা তোমার ওপর ওয়াহি করা হচ্ছে তা তুমি মনোযোগ দিয়ে শোন এখন তোমাকে যা বলছি শোনো। ইনানী আনল্লা নিশ্চয়ই আমি আল্লাহ লা এলা ই আমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই আমার ছাড়া কেউ ইবাদতের হকদার নেই ফাবুদ নেই সুতরাং একমাত্র আমার এবাদত করো ওয়াকিম ইসলাত আল জিক্রি আর আমার স্মরণের উদ্দেশ্যে সালাত কায়েম করো নামাজ কায়েম করো এবাদতের মধ্যে সলাৎ সামিল কিন্তু সলাাত নামাজের গুরুত্ব আরো বেশি করে প্রকাশ করার জন্য আল্লাহ ফাকরুল্লা আলমিন এবাদত ফাবুদিন এবাদত বলার পরে ব্যাপক কথা আম কথা বলার পরে খাস বিশেষ এবাদত নামাজের কথা উল্লেখ করছেন যাতে করে নামাজের সলাতের গুরুত্ব মানুষ বুঝতে পারে ও আকিম ইসলাত আলী আমার স্মরণের উদ্দেশ্যে সলাত আদায় করো কেউ কেউ তফসিল করেছেন আকিম ইসলাত আলী জিক্রি নামাজ কায়েম করো আমার স্মরণ হলে যদি কখনো ভুলে যাও যখনই স্মরণ হবে তখনই সলা তাদের করো তাহলে নবী করিম সাল্লা ওই হাদিস এই অর্থের সমর্থন করে যে হাদিস রয়েছে মান্না মান ফাল ফালিয়া ইা কারাহা যদি কোনো মানুষ নামাজের সময় অচেতন হয়ে শুয়ে থেকে যায় না ইচ্ছা করে শুইবেন না তবে অনিচ্ছা কৃত শুয়ে থেকে গেছেন ঘুম ভাঙিনি চেষ্টা করেছিলেন চেষ্টা করবেন ওটার জন্য কিন্তু চেষ্টা করার অন্তর্ভুক্ত হচ্ছে যে আপনি অ্যালার্ম লাগিয়ে শুইবেন দুনিয়ার কাজের জন্য ডিউটির জন্য আপনি অ্যালার্ম লাগিয়ে রাখেন আপনার মোবাইলে বা ঘড়িতে আর নামাজের জন্য ফজরা নামাজের জন্য অথবা কোন সময় শুয়েছেন নামাজের সময় হতে যাবে সেই সময় আপনি সেই ব্যবস্থা রাখবেন অবশ্যই ব্যবস্থা থাকতে হবে এটা হচ্ছে আপনার ইমানের দাবি নামাজের ভালোবাসার বাস্তব প্রমাণ আসিয়া ভুলে যায় অথবা ঘুমিয়ে থেকে যাওয়া ফাল ফালিউ সাল্লাহা এজাজাকারা যখনই স্মরণে হবে তখনই যেন সালা তাদের করেন লা কফ্লা জাল এর কোন আর কাফারা নেই তার নামাজের কাফফারা হিসাবে এক শ্রেণীর বেদাতপন্থীরা যে ধরে থাকে এই লোক মারা গেছে শেষকালে এত রাত নামাজ ছুটে গেছে এতটেছে এত হাজার টাকা কাফফারা আসলো কথা। নামাজ বিনা কোনো ওজোর ছাড়ে আল্লাহ পাক মাফ করবেন না একমাত্র তবা আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া আর যদি কে অনিচ্ছাকৃত ভুলে গেছে অথবা ঘুমিয়ে গিয়েছিল তাহলে যখনই স্মরণ হবে যখনই ঘুম ভাঙবে তখনই সাল্লাহ আদায় করে নেবে আতিয়াতুন। নিশ্চয়ই কেয়ামত আসবেই আকাদ ও ফিহা আমি তা গোপনে রাখতে চাই আল্লাহ বলছেন আমি সেটাকে লুকিয়ে গোপনে রাখতে চাই তার কথা কেউ জানে না যে কখন আসবে লেতুজা কুল্লো নবসিমবে মাতাসা যাতে করে প্রত্যেক ব্যক্তিকে পতির দেওয়া সম্ভব হয় ওই অনুপথে যে অনুপথে চেষ্টা সাধনা করেছে যেমন যে চেষ্টা করেছে মেহনত করেছে কর্ম করেছে সেই অনুপাতে তার ফলাফল পাই এই উদ্দেশ্যে আমি এই কিয়ামত কায়েম করব ফালাইয়াস উদ্দান তোমাকে যেন এই কিয়ামত থেকে বাধা সৃষ্টি না করে এমন লোকেরা যারা তা বিশ্বাস করে না তা এর জন্য কর্ম করতে বাধা সৃষ্টি না করে অত্যাব হাওয়াহ এবং যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে যার ফলে তারা ধ্বংসে পতিত হয়েছে আল্লাহ ফখরবুল্লা আলম যেন আমাদের গুণাখাতা মাফ করেন আমাদেরকে কোরআন বুঝার এবং তার বাস্তবায়নে তৌফিক দান করেন وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ملعرفت الله ربي أشرق النور بقلبي ما لألبش روح حياتي ملأضاء الله دربي يا لسعدي و يا لفوزي يا ربي سمايك الله ربي حلو حلو حلو <شو>. সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাংক আটচল্লিশ বার্মিংহাম ইউকে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 ज्ञान कल रत साढ़े एगारोट्रचार सकाल साढ़े दस टेलेश